জুবাইয়ের ইবনু মতিম রজিয়াল্লাহ হতে বর্ণিত নাবী সাল্লাহ আলয় সাল্লাম বদরের যুদ্ধবন্দীদের ব্যাপারে বলেন যদি মতিম ইবনু আদি রজি আলাহ তালাহ জীবিত থাকতেন আর আমার নিকট এ সকল নোংরা লোকের জন্য সুপারিশ করতেন তবে আমি তার সম্মানার্থে এদের মুক্ত করে দিতাম